প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা এতক্ষণ শুনছিলেন সিলেটের সারা জাগানু জাগ্রত ইসলামী সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার দুই তীপ্ত প্রদীপ দুর্নীবারের প্রতিষ্ঠাতা পরিচালক দেশের সারা জাগানু জন্মান্ধ তরুণ শিল্পী হাফেজ মাওলানা তাহেরুজ্জামান ও দুর্নিবারের কেন্দ্রীয় সংগীত পরিচালক হাফেজ খাইরুল বাসার দেলওয়ারের কণ্ঠে সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত শব্দ ধারণ কে বিডি মিডিয়া পরিবেশনায় দূর্ণীবার সাংস্কৃতিক কাফেলা সিলেট কৃতজ্ঞতায় মাওলানা খায়রুল ইসলাম শিক্ষক জামিয়া কাসিমুলম কাকরদিয়া শেওলা দক্ষিণবাগ নেওয়া मनसुर शिक्षक फैजरिया मद्रसा एवं सहकारी परिचालक दूर्नी सांस्कृतिक काफेला गुलाबगंज शाखा मौलाना हासान अहमेद खान फाजिल আমি খায়রুল বাসার দেলওয়ার প্রিয় শ্রোতা মহল আমাদের এই পেরুডিয়ালবামের উদ্দেশ্য শুধু শ্রোতাদের আনন্দ দেয়া নয় আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে শিক্ষণীয় কিছু বিষয় আমাদের নিজ পন্থায় তুলে ধরা তাই প্রত্যেকটি গানের কথাগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখার বিশেষ আহ্বান জানি গানগুলো কেমন লাগল বা গান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন শূন্য এক সাত তিন এক পাঁচ তিন শূন্য অথবা শূন্য এক সাত পাঁচ একটি নাম্বার প্রয়োজনে গানগুলো আবারও শোনার আমন্ত্রণ জানাচ্ছি আর হ্যাঁ খুব শীঘ্রই আসতে চলেছে দুর্নিবারের এই দুই প্রতিভাবানের কণ্ঠে সম্পূর্ণ আল কোরআনের তেলাওতির অ্যালবাম অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ